আনাস রফদুল্লা তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন জামায়াতের সালাত আদায়ের জন্য সাহাবাই কিরাম রহদ্দুল্লাহ তাল্লাহ আনহু আগুন জ্বালানো অথবা নাকুস বাজানোর কথা আলোচনা করেন আবার এগুলোকে যথাক্রমে ইয়াহুদি ও নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয় অতঃপর বিলাল রাতাল আনহুকে আজানের বাক্য দুবার করে ও ইকামতের বাক্য বেজর করে বলার নির্দেশ দেওয়া হয়